জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি দূরে কিংবা কাছে পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করছি আল্লাহতালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং দিন চর্চায় আমল চর্চায় আমাদের নিয়োজিত থাকার তাফিক যেন দান করেন আমরা জীবনের রংধনু অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেটা হলো আমাদের জীবনটি একটি রঙ্গিন জীবন আমাদের জীবনটি একটি বর্ণিল জীবন আকাশের রংধনুতে আল্লাহতালা যেমন অনেকগুলো রং সৃষ্টি করেন প্রায় ষাটটি রঙে আকাশের রংধনু তৈরি হয় সেখানে থাকে লাল সবুজ নীল হলুদ এবং আকাশী, বাদামি কমলা এই রংগুলোর সমাহার থাকে তেমনিভাবে আমাদের জীবনেও রং ধনুর সৃষ্টি হয় যেখানে অনেকগুলো রং থাকে ভালোবাসার রং, ঘৃণার রং, ক্রোধ রাগের রং ইত্যাদি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রাগ সম্পর্কে রাগ একটা আমাদের জীবনে এক ধরনের রং সেটা ভালো এবং খারাপ দিকগুলো আছে কাজেই আমাদেরকে রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আর যখন দরকার রাগ করা তখন রাগ করাটাও উপকারী যেমন কখনো কখনো রাগ করা দরকার হয় একটি রাগের কারণে জীবনটা পরিবর্তন হয়ে যায়। তবে সেটা অনিয়ন্ত্রিত রাগ নয় সেটা কোন রাগ নয় সেটা অত্যন্ত তার প্রতিক্রিয়া নয় বরং সেই রাগটা হবে বুদ্ধিপূর্ণ এবং প্রজ্ঞাপূর্ণ রাগ রাগ সম্পর্কে হজরত আলীর উদ্দানহ চমৎকার একটি কথা বলেছেন যেটা আমরা স্মরণ করতে পারি হজরত আলীরুদ্দী আল্লাহ তালহু বলেন আল্লাহ জুন রাগের প্রথম অংশটা হল উম্মনা পাগলামে আর শেষ অংশটা হল প্রতিক্রিয়া হলো লজ্জা তাহলে রাগটা শুরু হয় যখন তখন মানুষ পাগলের মতো থাকে উম্মাদ থাকে আর রাগটা যখন শেষ হয়ে যায় তখন সে আফসুস করতে থাকে কি করলাম কি করলাম তখন সে লজ্জিত হয় আমরা আগেও বলেছি রেগে গেলেন তো হেরে গেলেন এজন্য রাগের শুরুটা হয় উম্মাদনা এবং শেষটা হয় লজ্জা এবং অপমান আমরা দেখেছি যে গবেষণা থেকে যে রাগ হওয়ার সাথে সাথে টোয়েন্টি সেকেন্ড সময়টাকে আমরা ক্রুশিয়াল মুমেন্ট বলেছি এই সময়ে মানুষ বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে কাজে এই সময় চুপ থাকা দরকার এই সময় জায়গা পরিবর্তন করে দেয়া দরকার এই সময় আউজ বিল্লা পরা দরকার সম্ভব হলে অজু করা দরকার এবং এই সময় অবস্থানকে পরিবর্তন করা দরকার দারণা থাকলে বসে যাওয়া দরকার এবং এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের সাথে কথা বলা দরকার যে আমি কি করছি এবং কোরআন এবং যে নির্দেশনা গুলো আছে সেগুলোকে স্মরণ করা একটি কবিতা বলেছেন রাগ সম্পর্কে আরবি এই কবিতাটির অর্থ হল আবুল আদাহিয়া প্রাচীনকালে জাহিলি যুগের একজন ভালো মানের কবি ছিলেন তিনি বলেন লাম আর হইন আখতাবার তুহম আমি যখন খুব পরীক্ষা নিরীক্ষা গবেষণা করলাম তখন বড় ধরনের কোন শত্রু আবিষ্কার করতে পারিনি আদুওয়ান আদু আলিলমারি মানুষের বিবেক বিবেচনার জন্য বড় ধরনের কোন শত্রু আমি আবিষ্কার করতে পারি নাই যেমনটা বড় শত্রু হল আদা মিনাল গদ রাগের চেয়ে রাগের চেয়ে বড় অন্য কোনো শত্রু আমি খুঁজে পাইনি অর্থাৎ মানুষের বিবেক বিবেচনা মানুষের মনুষ্যত্ব বোধের জন্য সবচেয়ে বড় যেই বিষয়টি শত্রু হিসেবে পরিণত হতে পারে সেটা হলো মানুষের রাগ তাহলে আবুল আতাহিয়া কবি আবুল আতাহিয়ার এই কথা থেকে আমরা বুঝলাম আমাদের ব্যক্তি আমাদের সম্মান আমাদের বিবেক বিবেচনার জন্য প্রজ্ঞার জন্য সবচেয়ে বড় শত্রু হলো আমাদের রাগ রাগ সবগুলোকে জালিয়ে ছাই করে দিতে পারে এই জন্য আল্লাহ নবী আমাদেরকে রাগকে নিয়ন্ত্রণ করতে বলেছেন হজর আহমর ইবনুল আব্দুল আজিজ রাখিমাহুল্লাহ বলেছেন যে কোনো মানুষকে যদি তোমার কাছে ধরে আনা হয় কোনো বিচারক তুমি একজন সালিশকারী কোনো ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার কাছে যদি কোনো ব্যক্তিকে ধরে নিয়ে আসা হয় তুমি রাগান্বিত অবস্থায় যদি থাকো খবরদার তখন কোনো বিচার করবে না ইনগাদ আলা রজুল ফাখ বিসু তাকে আটকে রাখো অন্য জায়গায় রাখো जो तुम राग की प्रशमित हो तुम चिंता करार क्षमता फिर आस तुम ताके विश्लेषण करो विचार करो, करो तार अपराधटा के विश्लेषण कर तरह की शास्ती हवा दरकार से चिंता करो क्योंकि रागान्वित अवस्था तुम शासन करते चेय ना कारण रागान्वित अवस्था जो तुम शासन करो तुम्हें सठीक पथ विच्छुद इन्साफ दूरे सर जा कथाटी हजरत इब्नू आब्दुल्ला अजीज रही तग অবস্থায় যাতে কোনো কোনো খারাপ কথা মুখ দিয়ে বের না হয় এ ব্যাপারে আমাদের কি খুব সতর্ক থাকতে হবে রাগ অবস্থায় মানুষ খারাপ কথা বলতে পারে এবং নোংরা জিনিস মুখ থেকে বের হতে পারে এবং নিজের ব্যক্তিত্ব নষ্ট হতে পারে আমরা কয়েকটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করব যে রাগান্বিত অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে আল্লাহ নবী কিংবা অন্যান্য মনস্যীরা কীভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছেন তার কিছু এক্সাম্পল আমরা দেবো আল্লাহ নবীর জীবনেই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা দেখি আল্লা নবী কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করেছেন এবং ক্ষমা করেছেন আল্লাহনবী রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ আকস্মিকভাবে কোনো একজন বেদুইন এসে আল্লাহ নবীর কলার চেপে ধরল যে আমাকে কষে ধরল এবং সে বললো মুর লি মিনমালিল্লা আল্লাহ আপনাকে অনেক মাল দিয়েছেন সরকারি কোষাঘারে আমাকে কিছু মাল দেওয়ার জন্য আপনি নির্দেশ দিন लोक की आदब कायदा भद्रता इत्यादि आल्लाबी आकस्कृत विभ्रत हमें राग कर दरकार हेसे अपना रागटार ऊपर विजयी जेको आपद विपद अथवा जेको रागान्वित क्रुद्ध अवस्था सर्ववस्था सब चे बलो हेसे देवा जमन आल्लाबी घटना देखिए फाद हाइकिया हेसे दिए তা আল্লা নবী হেসে দেওয়ার কারণে আল্লাহনবীর রাগটা নিয়ন্ত্রিত হয়ে গেল এবং আল্লাহ নবীর তাকে কিছু কোষাঘার থেকে দেওয়ার জন্য নির্দেশ দান করলেন এই পরিস্থিতিতে কোনো একজন সম্মানিত এমপি মন্ত্রী যদি হয় এই অবস্থায় কেউ যদি তার কলার চেপে ধরে তখন তিনি সাথে সাথে পুলিশকে নির্দেশ দেবেন এবং তার রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের প্রটোকলের সদস্যদেরকে নির্দেশ দেওয়া হবে যে তাকে গ্রেপ্তার করে তাকে যেন অন্ধকার প্রকোষ্ঠে জেলের মধ্যে রেখে দেওয়া কিন্তু আল্লাহ নবী সেটা করেনি বরং তিনি হেসে দিলেন এবং তার অজ্ঞতা তার সভ্যতার ব্যাপারে জ্ঞানের অভাবটাকে তিনি দেখেছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন চমৎকার একটা দৃষ্টান্ত যে আমরাও যখন কোনো রাগের মুহূর্ত বিব্রতকর পরিস্থিতি হয় নিজেকে হেসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া আমরা দেখাবো না একইভাবে আল্লাহ নবীর ব্যাপারে আমরা জানি যে একজন ইহুদি মহিলা আল্লাহ নবীকে দাওয়াত করেছিল এবং তার উদ্দেশ্য ছিল যে তিনি নবী কিনা এটা পরীক্ষা করা যদি নবী হয় তাহলে তো ঠিক আছে তিনি উনার ছাগলের ভিতরে বিষ ঢুকিয়ে দিলেন তিনি যদি নবী হন তাহলে আল্লাহ তাকে জানিয়ে রক্ষা করেন আর যদি তিনি নবী না হন তাহলে তিনি খেয়ে ফেলবেন মারা যাবেন তাহলে একজন ভন্ড নবী থেকে আমরা বেঁচে যাব। ইহুদি মহিলার এটাই যুক্তি ছিল তো ইহুদি মহিলা আল্লাহ নবীকে ডেকে আনলেন এবং তাকে ছাগল ভুনা পেশ করলেন আল্লাহনবী কিছুটা খাওয়াও শুরু করেছেন ততক্ষণে আল্লাহর পক্ষ থেকে ওহিয়াষ্ট খবরদার আপনি খাবেন না এখানে বিষ আছে এই বিষ খাবার কারণে আল্লাহ হয়েছে আমরা দেখতে পাই যেখানে জীবন মৃত্যুর ব্যাপার আজকে আমি মারা যেতাম যে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে সেখানে ক্ষমা করা সেখানে রাগকে নিয়ন্ত্রণ করা সর্বোচ্চ সুন্দর দৃষ্টান্ত আমরা দেখেছি আমাদের সমাজে কাজের লোক যারা আছে ঘরে কাজের ছেলে বা মেয়ে যারা থাকে তাদের উপর আমরা বেশি প্রভাব বিস্তার করি এবং তাদের উপর আমরা নিজেদের রাগকে ঝাড়ি কিন্তু আল্লাহ নবীর কি নিষ্ণান্ত আল্লাহ নবীর ঘরে হজরত আনাসী আল্লাহ ছোট বাচ্চা ছিলেন দশ বছর বয়সে তিনি এসেছিলেন হজরত আনাস বলেন যে আমি যেহেতু বালক ছিলাম খেলার প্রতি মনোনিবেশ বেশি ছিল মনোযোগ ছিল আল্লাহ নবীর কোনো কাজে আমাকে পাঠালেন আমি ভুলে গেলাম পথে গিয়ে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে আমি খেলাতে লেগে গেলাম সন্ধ্যাবেলায় ফিরে আসলাম কিন্তু আল্লাহনবী জিজ্ঞাসা করলো না যে সারাদিন কোথায় কাঠালে তোমাকে তো কাজে আমাদের সমাজে কত শিক্ষিত মানুষদেরকে দেখি কাজের ছোট্ট মেয়েটি গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে সে আজকে কাজের মেয়ে হয়ে আপনার ঘরে এসেছে এরকম কাজের মেয়েকে কত রকম ছেঁকা হচ্ছে কত রকম কষ্ট দেয়া হচ্ছে এমনকি অনেক শিক্ষিত প্রভাবশালী ব্যক্তি কত ধরনের অমানসিক নির্যাতন করছে তাকে খাওয়ার জন্য ভালো খাবার দেয়া হয় না বেঁচে যাওয়া উচ্ছিষ্ট তাকে খাবার দেয়া হয় শোয়ার জন্য ভালো কোনো বিছানা নেই বালিশ দেয়া হয় না ভালো করে ফ্লোরে তাকে শুয়ে দেওয়া হয় মশারি দেওয়া হয় না অথচ নিজের বাচ্চাটিকে কতবার মশারি টাঙ্গিয়ে দিয়ে তাকে চেক করা হয় যে কোনো দিক থেকে মশা ঢুকবে কিনা বালিশ ঠিক মতো আছে কিনা কিন্তু একই বয়সী বাচ্চাটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছে কি নিশ্চুরতা নির্দয়তা এখানে আল্লাহনবী হজরত আনাসকে দশ বছর কাজে রেখেছেন কোনোদিন তিনি বলছেন হজরত আনাস বলছেন উ শব্দ বলে আমাকে ধমক দিয়ে কথা বলেননি আপনি আল্লাহ নবীর এই চরিত্রটা নিজের জীবনে ব্যবহার করে দেখুন আপনার দোকানের কাজের ছেলেটাকে কতবার গালাগালি করেছেন কতবার মারধর করেছেন আপনার ঘরের কাজের মেয়েটাকে কত নির্যাতন করেছেন আপনি কি নিজের মেয়েকে এইভাবে নির্যাতন করেছেন একইভাবে গৃহকর্ী যারা আছেন তারা খুবই কথায় কথায় রেগে যান কাজের লোকদের উপর কাজের মহিলাদের উপর তাদের দোষ থাকবে কিন্তু আপনাকেও তো আল্লাহ ওই রকম করতে পারতেন আবু মাসুদ আল্লাহ একজন ছিলেন তিনি তার কাজের লোককে মারধর করছিলেন আল্লাহ নবী পিছন থেকে এসে বললেন তিনবার বললেন তিনি ভালো করে শুনতে পারেননি তারপরে বললেন হে আবু মসুদ আল্লাহ নবীকে দেখে হাত থেকে ব্যাথটা পড়ে গেল তখন বললেন হে আবু মসুদ জেনে রাখো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে তার জায়গায় রাখতে পারতেন এবং তাকে তোমার জায়গায় রাখতে পারতেন সে হতো তোমার মালিক আর তুমি হতে তার চাকর আল্লাহ সেটা করেননি সেটা ভুলে যেও না তারা তোমাদের ভাই তোমাদের নিয়ন্ত্রণে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজেই তোমরা এই নিয়ন্ত্রণ শক্তি যেটা দেওয়া হয়েছে অপব্যবহার করো না তাহলে রাগ নিয়ন্ত্রণ করার যে নির্দেশ আমরা আল্লা নবীর হাদিস থেকে দেখি আল্লাহ নবীর জীবন চরিত্র থেকে দেখি যে কাজের লোকদের সাথে নবী কিভাবে ব্যবহার করেছিলেন আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতিতে যাব বিরতির পরেই ইনশাল্লাহ আমরা দেখব আরও বিব্রতকর পরিস্থিতি অথবা রাগের পরিস্থিতিগুলোকে কীভাবে আল্লাহনবী মোকাবেলা করেছেন এবং সেগুলো থেকে কিভাবে ওভারকাম করেছেন তাহলে আমাদের ব্যক্তিত্ব বেঁচে যাবে এবং আমরা খারাপ প্রতিক্রিয়া থেকে বেঁচে যাব। বিরতিতে যাচ্ছে একটু আবার বিরতির পরে ফিরে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি शेख हारून हुसेंदर्श मुसलिम देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथ धारावाकारूह नबी सालु आलहम चल्लिस हादिस परवर्ती अनुष्ठान पीस टी बांगल् আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতের সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে জীবনের একটি বর্ণ একটি রঙ হলো রাগ এই রাগটি কল্যাণজনক আবার এই রাগটি অকল্যাণজনক রাগের মাধ্যমে উপকার আছে কিন্তু তার অপকার অনেক অনেক বেশি রাগকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেই বিষয়টি আলোচনা করছিলাম আল্লাহ নবীর জীবনের বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে যে তিনি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করেছেন এবং মানুষকে ক্ষমা করেছেন আপনারা সকলেই জানেন উহুদের যুদ্ধে নবীর অত্যন্ত সমবয়সী চাচা হজরত হামজা রদি আল্লাহ অনেক ভালোবাসতেন অনেক বীর বাহাদুর ছিল তাকে উহুদের যুদ্ধে হত্যা করা হলো শুধু হত্যা করা হয়নি তার লাশকে বিকৃত করা হলো এবং তার কলিজাকে পর্যন্ত ট্রেনে বের করা হলো আল্লাহ নবী কখনো এই আঘাত ভুলতে পারতেন না কিন্তু তারপরেও নবী যেই লোকটি হজরত হামজাকে হত্যা করেছিল সেই লোকটি ওয়াশি তার নাম সে যখন ইসলাম কবুল করেছেন তাকে ক্ষমা করে দিয়েছে তবে তাকে শুধু এতটুকু বলেছেন তুমি আমার চোখের সামনে বসিও না দূরে থাকবে কারণ তোমাকে দেখলে আমার চাচার বিকৃত চেহারাটা মনে পড়ে যাবে তার শরীরকে যে ক্ষত বিক্ষত করা হয়েছে সেটা মনে পড়ে যাবে তাহলে এখানেও দেখি আল্লাহ নবী তার চাচার প্রতিশোধ গ্রহণ করেননি কারণ আল্লাহ তালা বলছ তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো প্রতিশোধ গ্রহণ না করো সেটাই হবে তোমাদের জন্য কল্যাণজনক তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহনবী কীভাবে রাগকে নিয়ন্ত্রণ করছেন আবু সুফিয়ানের কথা আমরা জানি তিনি ইসলাম কবুল করার আগে সব ক্ষেত্রেই ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করছে সেই আবু সুফিয়ানের খুশি করলেন তার থেকে কোনো প্রতিশোধ নেননি যে এত বছর তুমি আমাকে কষ্ট দিয়েছ আমার বিরুদ্ধে যুদ্ধ করেছ তোমার ইসলাম দরকার নেই এরকম বলেননি বরং তাকে সম্মানিত করে বলেছেন আল্লা এত নির্যাতন করেছে হজরত বেলালকে গরম বালুর উপর টেনেছে বুক চাপা দিয়েছে হজরত সুমাইয়া কে হত্যা করেছে এত নির্যাতন যারা করেছে আজকে তাদেরকে হাতের মুঠে পেয়ে মক্কা বিজয় করে মক্কার অধিপতি হয়ে তিনি বলেছেন তাকে গর্থে ফেলে দিয়েছিল কূপের মধ্যে ফেলে মেরে ফেলতে চেয়েছিল সেই ভাইদেরকে যেমন ক্ষমা করে দিয়েছেন আমিও সেই সম্মানিত ইউসুফ ইসলামের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম কত বিশাল উদারতা এবং আল্লাহ নবী নিজের রাগকে সেখানে রাগের কোনো প্রতিক্রিয়া দেখার নেই এবং তার কোনো প্রতিশোধ আল্লাহ নবীদের নেই আমরা আগেও বলেছি রাগটি অনেক অকল্যাণ যেমন আছে রাগের ভিতরে কিছুটা কল্যাণও আছে যেমন আমরা দেখি আল্লাহ নবী দিনের ব্যাপারে অনেক সময় রাগ করেছেন কিরকম হজরত ওসাম আর দাহত ময়দানে একজন ব্যক্তি বললো আলাহ ইলাহ তখন তাকে মেরে দিল আল্লাহ নবীকে সেটা জানালো তখন বললেন আকালতল তার ফেটে দেখেছ যে সে কি আসলে বিশ্বাস করে পড়েছে না সে ভয়ে পড়েছে সেটা তুমি কি করে জানলে অন্তরের মালিক তো তুমি না আল্লাহনবী এত বেশি বারবার এই কথা বলছেন হজরত উস্লামা বললেন যে আমার মনে হলো আমি যদি ততদিন এই কাজটি করার আগ পর্যন্ত মুসলমান না হয়ে পরে মুসলমান হতাম তাহলে নবীও রাগ করেছেন তবে এই রাগটি দিনের কারণে এই রাগটি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তেমনি ভাবে আমরা আরো দেখি একজন লোককে দেখলেন আল্লা নবী যে স্বর্ণের আংটি পরিধান করেছে তখন নবী রাগান নিতে হলেন পুরুষের জন্য স্বর্ণের আংটিকে আল্লাহ আরাম করেছে তখন আল্লাহ নবী তার থেকে আংটিটা নিয়ে ছুটে ফেললেন এবং বললেন ইয়ু আহাদুকুমিলা জুমরা তিম্বিন না ফয়েজা আলু হাফিয়াদি তোমরা কি জাহান নামের একটি মধ্যে ঢুকাচ্ছ এখানে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নত মজবুত ছিল আল্লাহ নবীর প্রতি এত ভালোবাসা ছিল লোকটি কি বললো যে আংটিতে নবী আমার হাত থেকে ফেলে দিয়েছেন ওই আন্টি আমি আর কখনো ফিরে নিতে পারি না অন্যরা বলল না তুমি পড়বে না কিন্তু বাজারে বিক্রি করে ফেলবে পয়সা পাবে কিন্তু লোকটি আর আংটিতে আল্লাহ নবী রাগ করেছেন হাত কাটা একজন সম্ভ্রান্ত মহিলাও চুরি করেছিল তখন তার হাত কাটার সিদ্ধান্ত আসবে এটা জেনে সাহবাদের মধ্যে আলোচনা হলো যে সম্ভ্রান্ত বড় পরিবারের মহিলা আল্লাহ নবীর কাছে সুপারিশ করো কে করবে উসামা বিন যাই তাকে পাঠাও আল্লাহ নবীর কাছে যখন গেল এবং সুপারিশ করল আল্লাহ কন্যা ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়ে আমি তার হাত কেটে দেব এখানে আল্লাহ নবী নিজের জন্য রাগ করেননি বরং আল্লাহর বিধানের জন্য তিনি রাগ করেছেন তাহলে এই আল্লাহ দিনের জন্য রাগ করা এটাই হচ্ছে নবীদের চরিত্র আমাদের সুন্দর চরিত্র মদিনার বাজারে একজন মুসলমান এবং ইহুদির মধ্যে তর্ক লেগে গেল ইহুদিটি বলল যে ওয়াল্লাদি ইস্তফা মুসা আল আল মানুষের মধ্যে মূসাকে যিনি নির্বাচন করেছেন সেই আল্লাহর পছন্দ করে বলছে তখন মুসলমান একজন বললো তুমি আল্লাহর নবী আমাদের মধ্যে জীবিত থাকা অবস্থায় মূসার নাম বলেছ চট মেরে দিল কি আছে এখানে আমরা দেখিস আল্লাহ নবীর উদারতা এবং ভিন্ন ধর্মাবলম্বীদের স্বাধীনতার কথা আমরা দেখি আবার দেখুন ইহুদি আল্লাহ নবীর কাছে বিচার দিতে আসছে এটা বুঝেছেন যে সে হলেও নবীর কথা না বললেও যে ন্যায় বিচার পেতে কোনো অসুবিধা হবে না এটা তাদের জানা ছিল তাহলে আল্লাহনবী প্রাগান নিতে হয়েছে। একবার তিনি ঘর থেকে বেরিয়ে মসজিদে আসলেন দেখলেন শাহবাগন তাকদীর নিয়ে আলোচনা করছে কুমুল বিতর্ক হচ্ছে আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল তখন তিনি বললেন তোমরা তাক নিয়ে এত বিতর্ক করছো জটিল একটা বিষয় নিয়ে আবিহাদ উরসিল তু ইরাইকুম এই বিষয়টা এরকম বিতর্ক শিখানোর জন্য কি আমি পেরিতে হয়েছি আবি হাজা তোমাদের কি এই বিতর্ক করার জন্য কি বলা হয়েছে নির্দেশ দিচ্ছি তোমরা এই বিষয়ে আর বিতর্ক করবে না আল্লাহ নবী এখানেও সতর্ক করার জন্য সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাগ প্রকাশ করেছেন একবার একজন সাহাবি দূরের মানুষদেরকে নামাজ আদায় পড়াতেন লম্বা ছুড়া দিয়ে নামাজ পড়াতে। তখন মানুষ এসে আল্লা নবীকে অভিযোগ করল বলল রাত হয়ে যায় আপনার সাহাবিটি মদিনা থেকে গিয়ে আমাদেরকে নামাজ পড়ায় অনেক লম্বাকে রাত পরে আমাদের জন্য এটা কষ্ট হয় আল্লাহ নবী এটা শুনেও রাগ করেছেন এবং তিনি বলেছেন ইনামিন কুমুন ইনামিন কুমুন তোমাদের মধ্যে আছো কিছু মানুষ মানুষকে দিন থেকে দূরে সরাতে চাও মসজিদ থেকে দূরে সরাতে চাও ফামান ফাম যে ব্যক্তি মুসলমানদের মানুষের ইমামত করবে সে জন্য চিন্তা করে কারণ ফাইন হাজা কারণ তাদের মধ্যে দুর্বল নামাজ পড়তে এসেছে। তারা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না অথবা কোনো জরুরি মানুষও আসতে পারে তারা তো বেশিক্ষণ বসে থাকতে পারবে না কাজেই তাদেরকে তোমরা কষ্ট দেবে না এসব হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টা দেখি সেটা হলো আল্লাহ নবী রাগ করেছেন কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ নবী রাগ করেছেন শিক্ষার জন্য কল্যাণের জন্য কিন্তু আল্লাহ নবী ব্যক্তিগত কোনো কারণে কখনো রাগ করেন নাই হজরত হাদিস থেকে আমরা দেখি মা দরাবসুল্লাহ আলীন বিদি কোন ব্যক্তিকে কোন মানুষকে তার কোনো স্ত্রীকে তুমি আঘাত করেন নাই তার কোন চাকর আঘাত করেন নাই বরং আল্লাহর রাস্তায় জিহাদে শুধু তিনি যুদ্ধ করেছেন এই ছাড়া কখনো কারো গায়ে তিনি হাত তোলেননি এটাই হচ্ছে আল্লাহনবীর শিক্ষা কাছে এটা দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি যেন হক কথা বলতে পারি রাগান্বিত অবস্থায় এবং ভালো অবস্থায় দনু অবস্থায় আমি যেন সত্য কথা বলতে পারি ভালো কথা বলতে পারি খারাপ কথা যেন রাগের অবস্থায় আমার মুখ দিয়ে না হয় অন্যায় জিনিস যেন আমার অন্যায় আচরণ যেন আমার থেকে বের না হয় আল্লাহর কাছে তিনি দোয়া চাইতেন কাজেই আল্লাহনবীর এইসব শিক্ষাগুলো এইসব ঘটনাগুলো আমাদেরকে এই শিক্ষাটুকু দেবে যে আমরা রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবো আল্লাহনবী কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন আল্লাহনবী কত উদার ছিলেন হ্যাঁ কল্যাণজনক রাগ আমরা করতে পারি নিয়ন্ত্রিত রাগ সেটারও কিছু দৃষ্টান্ত আল্লাহনবীর জীবনই থেকে আমরা দেখতে পেলাম সেই রাগটি হবে আমাদের জন্য কল্যাণকর আল্লাহ সর্বাবস্থায় রাগের অবস্থায় নিয়ন্ত্রিত থাকতে পারি মানুষ থাকতে পারি অমানুষ হয়ে না যাই এবং নিষ্ঠুর হয়ে না যাই এবং খারাপ প্রতিক্রিয়া আমরা না দেখি গালাগাল যেন না করি সেই তফিক আমাদেরকে দান করো জীবনের একটি গুরুত্বপূর্ণ রং হলো রাগ নিয়ে আমরা দুই পর্বে আলোচনা করেছি আরেকটি আর কোনো রং নিয়ে আমরা পরবর্তী পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব আশা করব যে সকল দর্শক ভাই এবং ভোনেরা আগামী পর্বেও আমাদের সাথে থাকবেন আজকে এখানে শেষ করছি জীবনের রংধন অনুষ্ঠান আবারও দেখা হবে এই প্রত্যাশায় সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দি 20 কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRAFI Aldrian Bank Quadrant Court 48 Galthorpe Road Birmingham UK পোস্ট কোড GB52 LLOYD 3096340102492 পাউন্ড जिरो डबल वन थ्री टू थ्री जिरो वन इो अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू